আনাস রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কুরাইশদের দেই তাদের মনতুষ্টির জন্য কেননা তারা জাহিলিয়াতের নিকটবর্তী